রসমিমন আলহাম রবীমিনসলা সমসীিনবীনা ম মহাম ওসি আজমাইন ওন আহমবাহসান্দিন আবাদবাহাম শানজিমীনআ মনোজকসিরা ওসবু হক রত ও আসীলা স্মানিত ভত্রি মণ্ডলী আল্লাপ আকরবআালমিন প্রশংসা জি আকরমিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দির জন্য তার ইবাদত বন্দীর উদ্দেশ্য হচ্ছে তাকে স্মরণ করা তার জিকির আজগার করা সালাত এবং সালাম নাজিলহনী মাহমুদুর রাসোল্লা সাল্লাহ আল্লীসাল প্রতি যিনি আল্লাহ পাক রব্বুল আলমিনের স্মরণ সবচাইতে বেশি করেছেন আল্লাহ মাসাল্ল আলিহ আল্লাহ বারিক আলী সম্মানিত ভাতৃমণ্ডলী আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ পাকের জিক আজগার সম্পর্কে আল্লাহপাকের জিকির অর্থাৎ তাকে স্মরণ করা এ হচ্ছে শাব্দিক অর্থ কোরআন করিমে আল্লাহ পাক রব্বুল আলমিন এই জিকিরের কথা বহু আয়াতে উল্লেখ করেছেন এবং ব্যাপক অর্থে উল্লেখ করেছেন মহান আল্লাহ সুর আহজাবের আয়াত নম্বর এর সাদ করেছেন ইয়া আনুজ করুল্লাহ জিকির সিরা হে মমিনগণ তোমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের স্মরণ করো উজকরুল্লাহ তোমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির করো তাকে স্মরণ করো জিকির কেসিরা খুব বেশি আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে তার জিকির আজগার বেশি বেশি করার আদেশ প্রদান করেছেন অসবহ বুকরাত আসিলা এবং তার তসবিহ পাঠ করো তার পবিত্রতা ঘোষণা করো তাকে দোষ মুক্ত ঘোষণা করো বুকরাত আসিলা সকালে এবং বিকালে আল্লাহ ফাকর্বুল আলমিন এই আয়াতে তার জিকির আজগার করার আদেশ করেছেন এই এইরকমই কোরআনিকারিমে বহু আয়াত রয়েছে যে আয়াতগুলিতে তার জিকের আজগারের আদেশ আল্লাহ ফাকরব্বুল আলমিন মানব জাতিকে দিয়েছেন ভাইরা আমার আল্লাহ ফাকরব্বুল আলমিনের তাহলে জিকির হচ্ছে সমস্ত এবাদত বন্দেগি মহান আল্লাহ এই জন্য আল কোরআনে নামাজকে জিকির বলে বরং বড় জিকির বলে আখ্যায়িত করেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াকিম ইসলাতা ইনা সালা তানহা আনিল ফাহ শাউলুন ওয়ালা জিকরুল্লাহ আকবর আল্লাহ পাক বলছেন যে হে নবী সলাৎ কায়েম করো নামাজ সম্পাদন করো কারণ নামাজ মানুষকে অশ্লীলতা থেকে অন্যায় কাজ থেকে নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখে তারপরে আল্লাহ পাক বলছেন ওয়ালা জিকরুল্লাহ আকবর আল্লাহ পাক রব্বুল আলমিনের স্মরণ তার জিকির হচ্ছে সবচাইতে বড়ো এই আয়াতের একটি তফসিল আল্লাহ ফাকরব্বুল আলমিনের জিকিরের কথা বলা হয়েছে সলাতের পরে সুতরাং এই সলাতের মধ্যে যে জিকির রয়েছে এটি আল্লাহ ফাকরব্বুল আলমিনের সবচাইতে বড় জিকির একজন মানুষ নামাজের বাইরে আল্লাহ পাককে স্মরণ করে আর একজন মানুষ নামাজের মধ্যে বা একই ব্যক্তি নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে এবং নামাজের বাইরে আল্লাহর জিকির করে এই দুই অবস্থার মধ্যে সবচাইতে উত্তম অবস্থা হচ্ছে সবচাইতে চাইতে ভালো জিকির হচ্ছে নামাজের মধ্যে আল্লাহ আল্লাপাকবুল আলমিনের জিকির আর দেখেন নামাজ সম্পর্কে আপনি চিন্তা করে যে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি আল্লাহ আল্লাপাকব্বুল আলমিনের জিকির অন্তরের জিকির জবানের ভাষার জিকির অথবা অঙ্গ প্রত্যঙ্গের আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের জিকির পুরোটাই হচ্ছে নামাজ আল্লাপাকের জিকির সম্মানিত ভাইরা আল্লাহ পাকবুল আর আরম মুসআলসাল্লা সাল্লামকে সম্বোধন করে বলছেন ওয়াকিম ইস সলাৎ আমার জিকিরের উদ্দেশ্যে আমার স্মরণের উদ্দেশ্যে সলাৎ কায়েম করো তাহলে নামাজ কায়েম করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমীনকে স্মরণ করা যেই ব্যক্তি নামাজ আদায় করলো সে আল্লাহ পাক রব্বুল আলমিনের ফরজ জিকির করল। তাহলে জিকির ফরজ জিকিরও রয়েছে এবং নফল জিকির রয়েছে মুস্তাহাব জিকির রয়েছে মুস্তাহাব জিকির নিয়ে स्त हो जा खोज खबर नहीं जख आपनी जिकिर शुरू कर लें मुस्त नफल जिकिर कर फरज जिकिरतो आपनी से हक आदाय कराता अपन घाटती रेचे चार अक्त आल्लाके जिकिर करल पंचम अक् आनी घूमिए थकलें यही रकम जिकिर कोजबा सम्मानित भातृमंडली कुरानर भाषा ए रस उल्लामर हादिसर भाषा জিকির কি অর্থে ব্যবহার হয়েছে এই কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। অত্যন্ত ব্যাপক অর্থে আল্লাহা আকরবুল আলমিন এই জিকিরকে কোরআনে করিমে উল্লেখ করেছেন এবং রসুল্লাহ সাল্লা সাল্লামর হাদিসে জিকিরকে ব্যাপক অর্থে উল্লেখ করা হয়েছে মহান আল্লাহ কোরআনে করিমে আল কোরআনকে জিকির বলে আখ্যায়িত করেছেন একাধিক আয়াতে। আয়তে আল্লাহা আকরবুল আলমীর এসাদ করেছেন জিকরা ওয়াই আল্লাহ হাফিজোন নিশ্চয় আমি জেকির নাজেল করেছি তাহলে এই জিকির কোন জিকির যে জিকির আল্লাহ পাক অবতীর্ণ করেছেন সেই জিকির নিশ্চয়ই ওই মুস্তাহাব জিকির অনেকে রয়েছে সেই জিকিরকে আল্লাহ পাক রবুল আলমের উদ্দেশ্য করেননি আল্লাহ পাক নাজেল করেছেন জেকির অর্থাৎ আল কোরআন নাজেল করেছেন এবং তার ব্যাখ্যা হিসাবে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের হাদিস রয়েছে এই জেকির শব্দ কোরআনে কেরিমে যেমন আল কোরআনকে সামেল রয়েছে তেমনই রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস যে কোরআনে কেরিমের প্রতি আমল করা তার বিধিবিধানের বাস্তবায়ন করা রসর উল্লা সাল সাল্লামের হাদিস ছাড়া অসম্ভব কারণ আল কোরআনে সংক্ষেপে আল্লাহ ফাকর্বুল আলমিন বেধানাবলী উল্লেখ করেছেন যার ব্যাখ্যা যার বিস্তারিত আলোচনা রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের হাদিসে রয়েছে সম্মানিত ভাইরা এখানে আল কোরআনকে এবং রসুল্লাহ সাল্লামের حدیث کے شریعت کے دینیر آپی آپ کے ذکر والے جاتر کے শীঘ্রই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে এই আল কোরআন যে তোমাদের জন্য জিকির এর হক আদায় করেছিল কিনা ভাইয়ের আমার কোরআন কেমি আল্লাহ ফাকরাবুল আলমিন আহলে জিকির বলেছেন বিদ্যানদেরকে জ্ঞানীদেরকে যাদের কাছে আল কোরআন জ্ঞান রয়েছে যাদের কাছে রসুল উল্লা সাল্লামের হাদিসের জ্ঞান রয়েছে যাদের কাছে শরীয়তের হালাল হারাম জাহাইজ নাজাইজ ফরোজ করণীয় নিষিদ্ধ এসবের আর জ্ঞান রয়েছে তাদেরকে আহলে জিকির আল্লাহ পাক বলেছেন মহান আল্লাহ দুইটি আয়তের সাদ করেছেন ফাঁস আলু আহ ইনকোন জিকিরওয়ালাদেরকে জিজ্ঞাসা করে নাও তার এই জিকিরওয়ালা কোন জিকিরওয়ালা যারা সাধারণ মানুষ কোরআন এবং সন্ন্যার জ্ঞান রাখে না তারা যদি নফল জিকির করে মুস্তাহ জিকির করে তাদেরকে যদি দিনের মাসলা জিজ্ঞাসা করেন সে কোথা থেকে বলবে যেই ব্যক্তি আল্লাহর কোরআনের অর্থ বুঝে না যে ব্যক্তির রাসুল উল্লাহ সাহায্যে হাদিসের সহি না যে ব্যক্তির দিনের হালাল হারামের যোগ্যতা রাখে না সে কি করেই আপনাকে উত্তর দিতে পারে আল্লাহ এখানে উদ্দেশ্য করেছেন যে আহলুল এলম বিল কোরআন এবং সন্না যারা কোরআন এবং সন্না সম্পর্কে জ্ঞান রাখে তাদেরকে তোমরা জিজ্ঞাসা করে নাও এনকুন্ত আলমও যদি তোমাদের না জানা থাকে সম্মানিত ভাইরা এইভাবে আল্লাহ পাকবুল আলমিন আর জিকিরকে তাহলে বিভিন্ন অর্থে উল্লেখ করেছেন এখান থেকে আরও আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে জ এবং এই জিকিরের মজলিস নবী করিম সাল্লসলাম হাদিসে মজলিসে জিকির জিকিরের অনুষ্ঠান বা জিকিরের বৈঠকের কথা উল্লেখ করা হয়েছে এই অর্থকে না বুঝে অনেকেই এই রকমের আনুষ্ঠানিকতার সাথে জিকির করে থাকে জিকিরের মজলিস সম্পর্কে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের যে হাদিস রয়েছে বা হেলাকো জেকির বলে জিকিরের হালাকা বৈঠক বলে যে হাদিসগুলি রয়েছে এগুলির অর্থ আমাদেরকে সঠিকভাবে বুঝে নিতে হবে তাহলে আমাদের জেকের প্রাণ শূন্য মোতাবেক হবে আল্লাহ ফকরাবুল আলমীন যে জেকের উদ্দেশ্য করেছেন এবং রসুল্লাহ সাল্লি সাল্লাম যেই জেকের করেছেন এবং যেই জিকিরের শিক্ষা সাহাবাই কেরামদেরকে দিয়েছেন सम्मानित भामली जिकिर सम्पर् अपन के बलबे आल्ला पक रबुल्ला आलमीन जे अर्थे जिकिरल्ला सल्लाम जो अर्थे जिकिर जिक सम्पर्केी मजलिस जिकिर कथा जिकिर हाल कथा जे एर सम्पर्के मे मजलिस जिकिर जिकिर मजलिस मान एक व्यापक अर्थे रखने आल्ला पाकर कथा आलोचना कर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 খবদ রাজ্যকের সাথে কি আমতে আলাম। আজ রাত বাংলা দেশে ও রাত সাড়ে আগাোটায় ভারতে পিটিভি বাংলায় স্ল টু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 उत्तम आदर्श की बारोटाए रे एगारोटा भारत टी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 बुल आलम जे जिकाइ जिकसल्लाम सहबाई केिकिर के बोझार चेषा कर নভিএম সল্লা আলী সাল্লামের যেসব হাদিসে মজলিসে জিকির বা হেলাক জিকিরের কথা বলা হয়েছে তাতে আল্লাহ ফাক রব্বুল আলমিনের কথা আলোচনা করা তাতে আল্লাহ ফাকরুল আলমিনের আল কি কিতাবের কথা আলোচনা করা তাতে রাসুল্লা সাল্লামের হাদিসের কথা আলোচনা করা কেউ শিখছে কেউ শেখাচ্ছে চর্চা হচ্ছে আল্লাহ ফাকর্বুল আলমিনের নাম এবং গুণাবলীর কথা আলোচনা করা এ সমস্ত বিষয় এমনকি হালাল হারাম জায়জ নাজাইজ এ সমস্ত কিছুর আলোচনার নাম হচ্ছে জিকিরের মজলিস যেখানে দিনের শিক্ষা দেওয়া হয় যেখানে আল কোরআনের শিক্ষা দেওয়া হয় কোরআনে তেলাওত হোক কোরআনের অর্থ হোক কোরআনের তাফসির হোক অথবা রসুল্লা সাল্লামের হাদিস সে শিক্ষা দেওয়া হোক হাদিসের ব্যাখ্যা করা হোক হাদিসের শহীদ দুর্বলের যাচাই করা হোক এ সমস্ত মজলিসকে মজলিসে জিকির মানে এলমের মজলিস জ্ঞান হাসিল করার এবং আল্লাহ সম্পর্কে জানার এবং জানাবার মজলিস অনুষ্ঠানকে মজলিসের দেখির বলা হয় সম্মানিত ভাইরা আর এর বাস্তব প্রমান নবী করিম সাল্লা সাল্লামের মজলিসগুলি এবং সাহাবাই করমদের মজলিসগুলি আইম্মাই কেরামদের মজলিসগুলি যে তাঁরা দিনের মজলিস করতেন কোরআনে শিক্ষা দিচ্ছেন রসলি আসলামের হাদিসের শিক্ষা দিচ্ছেন মহাদ্দ হলে হাদিসের শিক্ষা দিচ্ছেন যদি ফাকি হন তাহলে ফিখে দিনের মসলামসাই শিক্ষা দিচ্ছেন মৌলিক আখিদার শিক্ষা দিচ্ছেন ইসলামের এগুলি হচ্ছে আল্লাহ আল্লাহা আকার আলমিনকে স্মরণ করার মজলিস এমন কোনো মজলিস আপনি দেখাতে পারবেন না দিনে যেই মজলিসে বসে সম্মিলিতভাবে সাহাবাইকে আমরা জিকির করেছেন রসলাসম সবকে একসাথে নিয়ে নেছেন এবং যেই প্রচলিত আমাদের সমাজের জিকির রয়েছে সেই জিকির করেছেন তা আপনি কখনো কোনো হাদিসে দেখাতে পারবেন না অর্থাৎ যেভাবে আমাদের দেশের অজিফাগুলি পাঠ করা হয় যাকে অজিফা বলা হয় প্রথম কথা এতে দুইটি দিক রয়েছে সুন্নতি অজিফা কেমন হবে এবং সৈন্যতের বাইরে যে অজিফাগুলি হয় সেগুলি কেমন হয় সৈন্যতের বাইরে যে অজিফাগুলি করা হয় সেগুলির ক্ষেত্রে একটি দিক হচ্ছে যে আল্লাপাক রব্বুল আলমিন আর রসুল সাল্লাহ আলিয় সাল্লাম দ্বারা যে জি কিরাজগুলি শিখিয়েছেন সেগুলি আমরা করি না আমাদের অধিকাংশ লোকেরা বানানো জি কির করে থাকে অসম্পূর্ণ বাক্য দিয়ে একটি শব্দ দিয়ে অথবা यही रमन किसू शब्द दिए जगी अल्लाह फकर रब्बुल्ला आलमीन बोलें रसुल्लाम ओबा जिखिर करेंेखाननी सहबाई के रा भाव करेंकटी दिक शब्दर क्षेत्रे वाक्यर क्षेत्रे असम्पूर्ण वाक्य दिए और दिक हे जे अनुष्ठान जिखिर अनुष्ठान जिखिर मजलिस कर पढ़ते यत बार, बार करते আর সম্মিলিতভাবে করতে হবে অথবা আমাদের দেশের যে জলসা মহফিলগুলি হয় ওয়াজ মহফিল হয় তাতে বক্তা সাহেব বলছেন যে আপনারা মোহাব্বতের সাথে আল্লাপাক রব্বুল্লা আলমিনের জিকির করুন আর তারপরে শুরু করিয়ে দিল একাল মাতাই ইবার জিকির শুরু করিয়ে দিয়ে বাকিরা একসাথে সম্মিলিত এক আওয়াজে সুর ধরে পড়তে আছে এগুলি শরীয়ত বহির্ভূত জিকির এই জিকিরের উদ্দেশ্য আল্লাপাক রব্বুল্লা আলমিন করেননি নবী করিম সাল্লি সাল্লাম সাহাবাই কেরামরা এই ক্ষেত্রে আমাদের আদর্শ ক্ষেত্রে মনে রাখবেন যে যে কোনো আল্লাহ পাক আদেশ করেছেন ওই সম্পাদন আপনি খুশি করতে পারবেন না করিম সাল্লা সিরাত দেখতে হবে যে তিনি কেমন ভাবে করেছেন খোলাফায় রাশেদিন কেমন ভাবে করেছেন সাহাবাই কেরামগণ কেমনভাবে ওই এবাদত সম্পাদন করেছেন মনে রাখবেন যে জিকির হচ্ছে আল্লাহাক রব্বুল আলমিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত বরং সমস্ত এবাদত বন্দিগির মূল হচ্ছে আল্লাহ পাখের আল্লাহ আল্লাহের স্মরণ সুতরাং যেমন নামাজ আপনি রসুল্লাহ সাল্লি সাল্লামের তরিকা অনুযায়ী আদায় করবেন ঠিক তেমনি আজগার ও রসুল্লাহ সাল্লাহ আল্লি সাল্লামের নিয়ে আসা পদ্ধতি মোতাবেক আদায় করবেন মহান আল্লাহ ইরশাদ করেছেন রসুল হুদা বেগরিন হৃদায়তের পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরে গরিমিন এবং মমিনের রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তার অনুসরণ করবে আর এখানে আল কোরআনে যখন মম অনুসরণ কথা বলা হয়েছে তাহলে আল কোরআন অবতীর্ণ হওয়ার যুগে যেই মমিনগণ ছিলেন তাদের অনুসরণ কথা বলা হয়েছে বিভ্রান্তি ছড়িয়ে যাওয়ার পরে এই উম্মতে মুসলিমা অনেক দলে বিভক্ত হয়ে যাওয়ার পরে কোন দলকে আপনি আদর্শ মমিন বলবেন আপনার জন্য বোঝা মুশকিল উপলব্ধি করা মুশকিল কিন্তু যখন এই উম্মতে মুসলিমায় কোনো ফাটল ছিল না এই উম্মতে মুসলিমার নাকিদায় কোন ইখতলাফ ছিল না সেখানে দল আর উপদল সৃষ্টি হয়েছিল বরং ইন্নাহাদি উম্মত উম্মেদা এই জাতি একটি জাতি ছিল সেই কি আদর্শ হিসাবে আল কোরআনে পেশ করা হয়েছে এবং রসুল উল্লা সাল্লামের পরে তাঁদের কথা উল্লেখ করা হয়েছে ওয়াক্তাবি গরাস ইল মিন অর্থাৎ সাহাবাই কেরামগণের রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তার যদি কেউ অনুসরণ করে রসুলের না ফারমানি করলো সাহাবাই কেরামদের রাস্তার অনুসরণ না করে অন্য কোনো পথের অনুসরণ করলো আল্লাহ বলছেন নুয়াল্লি হে মাতোয়াল্লাহ যেদিকে ফিরে যাবে সেদিকে ফিরিয়ে দেবো ওয়া নুসলিহে জাহান্নাম এবং জাহান্নমে আমি প্রবিষ্ট করবো তাদেরকে জাহান্নামে তাদেরকে দাখিল করবো ওয়া সাহাতা আর জাহান্নম হচ্ছে বড়ই খারাপ স্থান বড়ই জঘন্য স্থান আল্লাহ ফাকর্বুল আলমিন যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার কাজ করার তৌফিক দান করেন জাহান্নম থেকে রক্ষা পাওয়ার যেন আল্লাহ ফাকর্বুল আলমিন আমাদেরকে তার মতো আমল করার তৌফিক দান করেন সম্মানিত ভাইরা কোরআনে কেরিমে যে আল্লাহ ফাকর রব্বুল আলমিন জিকির আজকার কথা বলেছেন রসুল্লা সাল্লাম যে হাদিসে বলেছেন যে মজলিসে জিকির সে মজলিসগুলি যেমন ফেরিস্তাগণ খোঁজ করতে থাকেন রয়েছে যে আল্লাহ আলমিনের অসংখ্য ফেরেস্তা রয়েছেন যারা ভ্রমণ করতে থাকেন খোঁজ করতে থাকেন আর কি করেন তারা ইয়ালতা মিসুন আহলা জিকির তারা সন্ধান চালাতে থাকেন আহলে জিক্রের চিন্তা করে দেখুন এখানে একটু যে আহলে জিক্র শব্দটি এই হাদিসে উল্লেখ হয়েছে আর কোরআনে করিমে আহলে জিক্রদেরকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে তাহলে এই আহলে জিক্র মানে যারা শুধু ব্যক্তিগত জীবনে ওই জিকের করছে তুসবি তাহার করছে তাদেরকে বোঝানো হয়নি বরং যেখানে আল কোরআনের কথা আলোচনা করা হচ্ছে যেখানে রসুল উল্লাহ হাদিসের কথা আলোচনা করা হচ্ছে যেখানে আল্লাহ ফখরাবুল আলমিনের বিধি বিধানের কথা হালাল হারাম জায়জ নাজাইজের কথা ফরোজ অজেবের কথা আলোচনা করা হচ্ছে এই রকম মজলিসের খোঁজ করতে থাকে এক কথায় দিনের কথা যেখানে হচ্ছে যেখানে আল্লাহ এবং তার কথা উল্লেখ করা হচ্ছে খোঁজ করতে থাকেন ফেরেস্তারা আর যখন পেয়ে যান তারা তখন বলেন যে হালুম এসো আমাদের প্রয়োজন যেটি যেই জন্য আমরা সন্ধ্যার চালাচ্ছি আর ছুটি করছি তা আমরা পেয়ে গেছি তোমরা ছুটি এসো নবী কারিম সাল্লাহ আলি সাল্লাম তারপরে বলছেন যে ওই ফেরেস্তারা বসে যান আর তারা নোট করতে থাকেন আর অসংখ্য ফেরিস্তা হাজির হন হাফাতুমুল মালাইকা অসংখ্য ফেরিস্তা ঘিরে নেন যেমন নবী করিম সাল্লা সাল্লামের অন্য হাদিসে রয়েছে যে মাজতামা বাইতিন মিন বইউতিল্লা কোনো সম্প্রদায় কোন জাতি কোন গোষ্ঠী যদি আল্লাহর কোনো ঘরে একত্রিত হয় আল্লাহর কোনো ঘর মানে মসজিদে হোক অথবা আল্লাহর কোন ঘর মানে যে কোনো জমিনে হোক যে কোনো বাড়িতে হোক একত্রিত হল এবং ইয়তলুনা কিতাব আল্লাহ اللہ کتاب تلاوت کر علی خانے قرآن کریمر تلاوت کے ذکر مجلس آخر و اپر کے شکا دیے ملائکا فرست و نینسیات الرحمہ رحمت تا کے علیہم پر نازل ہوئی و ذکرہم اللہ فی من ہے এবং আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন তার দরবারে যে আল্লাহর নিকটবর্তী ফেরিস্তাগণ রয়েছেন মোকার ফেরিস্তা তাদের সামনে তাদের কথা আলোচনা করেন যে দেখো এই বান্দারা আমার কি করছে এই চারটি ফজিলতের কথা বলা হয়েছে জিকিরের মজলিসের অর্থাৎ দিনের কথা আল্লাহ পাকের কথা আল্লাহ পাকের কিতাবের কথা আল্লাহ পাক রব্বুল আলমিনের শরীয়তর কথা যেখানে আলোচনা করা হয় जिकिर कथा बलामी देखा हतोर जिज्ञासा कर दा कि देखे ना देखेंगत तरह अवस्था की हतो किए चाहिए তারা কোনো কিছু থেকে পানা চাইছে আশ্রয় চাইছে হ্যাঁ নাম থেকে পানা চাইছে তারা কি জান্নার দেখেছে তারা কি জাহান্নাম দেখেছে যদি তারা জান্নার দেখতো জাহান নাম দেখত আল্লাহকে দেখত তাহলে তাদের ইমানের অবস্থা আর তাদের আমলের অবস্থা আরও কত ভালো হইতো আরও কেমন হইতো এইভাবে আল্লাহ ফকরব্বুল আলমিন ফেরেসাদের সাথে কথা বলেন এবং বলেন শেষখানে উশ হেদুম আন্নি কাদ গফারতুল আহম আমি সাক্ষী রাখছি তোমাদেরকে যে ওই দিনের মজুলি সে আল্লাহ পাক রবুল আলমিনের স্মরণের উদ্দেশ্যে যারা বসে আছে তাদেরকে আমি মাফ করে দিলাম মার্জনা করে দিলাম নবী করিম সাল্লা বলছেন যে তখন এক একটা বলে ওঠে যে আল্লাহ ওখানে এমন এক লোক গিয়ে বসেছিল যার উদ্দেশ্য আসলে দিন চর্চা করা ছিল না আল্লাহ পাককে স্মরণ করার উদ্দেশ্য ছিল না কিন্তু সেই ব্যক্তি অন্য গরজে এসে বসে গেছে নবী করিম সাল্লা বলছেন যে আল্লাহ পাক তখন বলেন যে হুমুল জলি সোল্লাহম এমন এক মজলিসের লোক এরা যে সেখানে যে বসেছে সে আর হতভাগা হবে না সে ভাগ্যবান হবে এবং তাকেও আমি মাফ করে দিলাম যদিও সে দিন শিখার উদ্দেশ্যে আল্লাহ আল্লাপাক স্মরণ করার উদ্দেশ্যে সেখানে বসেনি দেখছেন দিনের মজলিসের ফজিলত এবং যে কি আল্লাহ আল্লাপের স্মরণ করার ফজিলত আল্লা ফাকরবুল আলমিনের গণ করার ফজিলত সম্পর্কে আপনি কি জানতে পারলেন নবী করিম সাল্লা হাদিস থেকে আল্লাহ ফাকরবুল আলমী যেন আমাদেরকে তাঁকে স্মরণ করার জন্য বেশি বেশি তৌফিক দান করেন আল্লাহ পাক রব কোরআনে কারিমে আরও বহু আয়াতে তাগিদ করেছেন এই জিকে রাজগারের কথা যখন রণক্ষেত্রে যাবেন সেখানেও বলেছেন সেখানে অটল থাকো ওয়জকর উল্লাহ কাসিরা এবং খুব বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকে রাজগার আল্লাহকে ডাকো সুতরাং আমাদেরকে যেন আল্লাপাক তৌফিক দান করেন আল্লাপাকের কাছে দোয়া করি যে আল্লাহ পাকে যেন আমরা জিকে রাজগার করতে পারি ফরোজ আদায়ের মাধ্যমে অজিবাত আদায়ের মাধ্যমে হারাম এবং নাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে সুফহান জানা দিবি আপনারা দেখছেন জীবজন্তুর অধিকার আমি মোহাম্মদ হাসিম মাদানি আপনারা দেখছেন পিস টিভি বাংলা কিভাবে ইসলাম বিভিন্ন সৃষ্টিকে অধিকার দিয়ে ওদের সুরক্ষিত করেছে জানার জন্য দেখুন ইসলামী বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা আপনার কোথায় উল্লেখ আছে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 চার ভাগের তিন ভাগ অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট যাই মায়ের দিকে এবং চার ভাগের এক ভাগ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট যাই বাবার দিকে সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন বাবাকে শান্তনু পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এটা শুনানিতে উল্লেখ করা আছে কিতাবুল জিহাদ অধ্যায় নম্বর ৬ হাদিস নম্বর তিন হাজার একশো ছয় নব সাল্লা বলেছেন জান্নাত तुम्हारे मेर पायर नीचे मानव समाज